আনাস রদিল্লাহ তু আলাহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম অহুদ পাহাড়ে আরোহণ করলেন তার সাথে ছিলেন আবু বকর উমর ও উসমান রদিল্লাহ তুয়ালাহ তাদেরকে পেয়ে পাহাড়টি কেঁপে উঠল রাসুল সাল্লাহ আল্লাম বললেন স্থির হও অহুদ আমার ধারণা তিনি তার পা দ্বারা আঘাত করলেন অতপর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার উপর একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ ছাড়া আর কেউ নেই